बेमेल कर समाधान বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد المبعوث رحمة للعالمين وعلى آله وصحابته ومن تبعهم بإحسان لا يوم الدين وبعد شبك وضر شكس رطاء पीस टी बांगलार ये आयोजने अपना जरा साथ शेयर करूते ही अपन के स्वागत सुप्रिय दर्शक अपना जान अत्यंत गुरुतपूर्ण जीवन घरिष्ठ एक विषय नहीं आलोचना शुरू करदर्श मुस्लिम करणीय वर्जन्य एक जो आदर्श मुस्लिम करणीय वर्जन्य यह विषयट आलोचनार शुरूते ही आल्ला रब्बुल आलमीर सी बार जो सम्पर्क रही है ये सम्पर्क धरन की है ये विषय गत पर्वगर आप दृष्टि आकर्षण कर सर्वशेष पर्वी जो आल्लाबुल आलमीर सपर्कर जो धरन से पांच टी एव एके बारे शेष आलोचनार मध्य बोले बंदा अल्लाह रब्बुल आलमी सम्पर्क तैयारी कर अल्लाह रबुल आलमी के भय करारे বান্দা আল্লাহ রাবুল আলমের সাথে সম্পর্ক তৈরি করবে আল্লাহ রান্ধার যে আশা আছে আমরা ইবাদত করবো নিচক ইবা উদ্দেশ্য বরং ইবাদ উদ্দেশ্য থাকবে এই যে আমরা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সবের আশা করবো চাইবো আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি আমার জন্য পূর্ণ করুন তার পূর্ববর্তী গুনা ক্ষমা করে দেওয়া হবে ইমান এবং সত্যিকার ইমানের সাথে এবং সবের আশা করে যদি কোনো ব্যক্তি রমদান মাসের সিয়াম পালন করে তাহলে তার ফজিল তো বনছে হচ্ছে এই যে আলদার আব্বুল আরমিন তার পূর্ববর্তী গুণাগুলো ক্ষমা করে দেবে এহাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে আমাদের এ বাদতগুলো মূলত সবের আশার মাধ্যমে হতে হবে এরপর আমরা দৃষ্টি আকর্ষণ করেছিলাম আপনাদের সম্ভবত আপনাদের খেয়াল আছে যে আরও দুটি পয়েন্ট এবাদতের ধরনের মধ্যে ইনক্লুড হয়েছে এটা কেউ কেউ কেউ এবাহতের ধরনের মধ্যে নিয়ে এসেছেন কিন্তু এই পাঁচটি পয়েন্ট রয়েছে जगूलो आल्लाबुल आलमी सबसे बानदार सम्पर्क धरण तब मदे प्रथम जो धरन इनक्लूड हो संपृक्त होर कबातुल्ल आल्लाबुल आलमी मुरार विषय गत पर्व की अपन दृष्टि आकर्षण करल्लाबुल आलमी मुराकबा बोलते कि बुझा है कारण सफी दर्शन मुराकबा के एम एक पर्याये मुराकबा बोलते शुद्ध केवल एक पर्याय অথবা এক পর্যায়ের অবস্থানকে তারা বুঝিয়েছে যেখানে সত্যিকার মোরাকাবার কোনো অর্থ নেই বরং কি শুধুমাত্র মোরাকাবা বোঝানো হয়েছে এটি মূলত ইসলামিক চিন্তাধারা এবং কোরআন এবং হাদিসের যে স্পষ্ট বক্তব্য রয়েছে সে বক্তব্যের সাথে মোটেও মিলে না বরং কোরআন এবং হাদিসের বক্তব্যকে স্পষ্ট করে যেটি আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এই মোরাকাবার বিষয়টিকে এমন ভাবে ইবাদত করবে যে মনে হচ্ছে যেন তুমি আল্লাহকে দেখছো এটি প্রথম স্টেজ ফার্স্ট স্টেজ হওয়া বান্দা একটু কঠিন বিষয় আল্লাহ রাসু সাল্লাহ উত্তীর্ণ হয়েছেন বিভিন্ন বর্ণনার মধ্যে এসেছে হাদিসের মধ্যে এসেছে যে তারা এমনভাবে আল্লাহ রাবুল ইবাদত করতেন যে মনে হচ্ছে যেন আল্লাহ তালাকে দেখছেন এর অর্থ এর অর্থ হচ্ছে এবাদতের ক্ষেত্রে নিজের অন্তরকে আল্লাহ রব্লুল আলমিনের সাথে এমনভাবে সম্পৃক্ত করে দেবে যে প্রত্যেকটি ক্ষেত্রেই আল্লাহ রবুল আলামীর অনুভূতি তার মধ্যে জাগ্রত হবে এটাই সত্যিকার আল্লাহ রাবুল আলামীর নৈকট্য লাভ করার মাধ্যমে আল্লাহর বান্দা যখনই ভালো কাজ করবেন এটি আল্লাহর নির্দেশ এবং আল্লাহ রবুল আলমিন এভাবে করতে বলেছেন ঠিক সেটাই তার অন্তর মধ্যে সত্যিকার উপলব্ধি আসবে যখন কোনো হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখবে তখন সে এভাবে উপলব্ধি করবে যে এটি আমার প্রভু আমার রব আল্লাহ রাবুল আলাম নিষেধ করেছেন তাই এখান থেকে আমি ফিরে যাচ্ছি এবং সেটা তার অন্তর্মধ্যেই একেবারে স্পষ্ট অনুভূতির মাধ্যমে জাগ্রত হবে এটি প্রথম স্টেজ দ্বিতীয় স্টেজ হচ্ছে এই যদি তুমি তাকে না দেখো যদি এমনটি হয় যে তুমি তাকে দেখছো না এমন পর্যায়ে চলে যায় তবে তোমার অনুভূতি থাকতে হবে যে আল্লাহ তালা তোমাকে দেখছেন এটা হচ্ছে সার্বক্ষণিক পর্যবেক্ষণ বা মুরা হাইবাতুল্লাহ যে একজন সেই প্রত্যেকটি কাজের মধ্যে এই উপলব্ধি তার মধ্যে আসবে যে আল্লাহবুল আলমিন তোমাকে দেখছেন যখন আল্লাহর নির্দেশ পালন করবে তখন সেই উপলব্ধি থাকবে যখন আল্লাহ নিষেধের ক্ষেত্রে যাবে তার এই উপলব্ধি থাকবে যে আমার আল্লাহ আর বিভ্রান্তির দিকে নিয়ে গেছে। সেখানে মোরাকাবা বলতে বুঝানো হয়েছে শুধুমাত্র আল্লাহ রবুল সত্তা নিয়ে অথবা কোনো ব্যক্তির সত্তা নিয়ে শুধুমাত্র ধ্যান করা চোখ বন্ধ করে ঘন্টার পর ঘন্টা একজন ব্যক্তি বসে থাকে এবং তিনি ধ্যান করেন এখন ধ্যানের মাধ্যমে তিনি এই উপলব্ধি করেন যে আল্লাহ রব্বুল আলমিন এই করছেন এই মোরাক আবার মাধ্যমে এই ধ্যানের মাধ্যমে আল্লাহ রব্লুল আলমিনে বোধহয়ের তাহিক আল্লাহ রবুল আলমিনে গুলামীর বাস্তবায়ন কখনও হবে না এটার প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এর মাধ্যমে আল্লাহ রব্লুল আলমীর সাথে বান্দার যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক কখনো তৈরি হবে না এর মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি হয় না এবং যদি কেউ দাবি করে থাকে जर मध्यमे से आल्लाबुल आलम साधे सम्पर्क तैयारी कर विभ्रांत से बधुस् क्यों जी रसुल्लाह सल्लाहम प्रक्रियारमेर को माध्यम आल्लाबुल आलम सम्पर्क तैयारी करो वर्णना को हदीस रसलह सल्लाहल्लम के बर्णित हो अनुरूप भाव रसल्लामे सहबी का मर्मे को हदीस वो वर्णना आसे जहबीरा यह अल्लाह रबुल आलम नईक्यलाभ कर अल्लाह तालार সাথে সম্পর্ক নিবিড় করেছেন বা মজবুত করেছেন তাই আমাদেরকে সেখানে সতর্ক থাকতে হবে এটা হলো প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্টই আপনাদের দৃষ্টি আকর্ষণ করব দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে এই আল্লাহ রব্বুল আলমিনের মুরাক যখন বান্দা সত্যিকার ভাবে করতে পারবে তখন বান্দার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের আনুগুত্যের প্রতি অনুরাগ তৈরি হবে ভালোবাসা তৈরি হবে এবং আল্লাহ রব্বুল আলমিনের অবাধ্যতা থেকে বান্দা সার্বক্ষণিক নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করবে আর এটি সম্ভব হয়েছে যেহেতু আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে দেখছেন এটি বান্দা যখন তার অন্তরের মধ্যে পরিপূর্ণরূপে উপলব্ধি করবে তখন বান্দা যখনই হারাম কাজ করতে যাবে তখনই তার অন্তর কেঁপে উঠবে যে আল্লাহ দেখছেন আমার আল্লাহ আমাকে এই কাজ করতে নিষেধ করেছেন তাই এ কাজ থেকে আমি দূরে সরে যাচ্ছি এ কাছ থেকে সে বিরত থাকবে এবং এই কাজ নিজেকে লিপ্ত করবে না এটাই হচ্ছে আল্লাহ আব্বুল আলামিনের প্রতি বান্দার সত্যিকার মুরা খাবা এবং এর মাধ্যমে বান্দা এই টুকু এই সুযোগ টুকু বান্দা তার জীবনে লাভ করতে পারবে তখন বান্দার সাথে আল্লাহর সম্পর্কটা আরও একটু নিবিড় হবে আরও মজবুত হবে সম্পর্ক তৈরি হবে এবং এটাই মূলত ইবাতের মূল কথা যেটা আমরা ইবাদতের যে পরিচয় এমন কাজিম মাহমুদুল্লাহ দিয়েছিলেন সেই পরিচয়ের মধ্যে আমরা আপনাদেরকে একবার দৃষ্টি আকর্ষণ করেছি তাই তািম আল্লাহ রবীক্ষতির বিষয়টি আমাদেরকে থাকতে হবে সেটাকে আল্লাহবুল্লেখ করেছেন আসুন সুরে হজের মধ্যে কি বলেছেন আর এটি এই জন্য যে আল্লাহর আলমিনের পবিত্র যে বিষয়গুলো রয়েছে যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলমিন বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন যেগুলো মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি নিহিত রয়েছে সেই বিষয়গুলোকে যে ব্যক্তি সত্যিকারভাবে সম্মান প্রদর্শন করবে ফাহুয়া খাইহু এটি তার জন্য কল্যাণকর আইন দা রব্বিহি তার প্রতিপালকের কাছে তার রবের কাছে তাই আল্লাহ রব্বুল আলমিনের এই হরবাদগুলোকে যদি আমরা সত্যিকারভাবে তাজিম করতে পারি এগুলোকে মর্যাদা দিতে পারি এর মর্যাদার মাধ্যমে আমরা আল্লাহ রব্বুল আলমিনে নৈকট্য লাভ করতে পারবো তাই তা আদিমকে আল্লাহ রব্বুল আলমিনে নৈকট্য লাভ করার জন্য তার সাথে সম্পর্ক তৈরি করার জন্য একটি উপায় হিসেবে এ আয়ত্তের মধ্যে চিহ্নিত করা হয়েছে সুপ্রিয় দর্শক সময় হলো বিরতির সাথেই থাকবেন ইনশাআ আল্লাহ ফিরে আসছি একটু পরে थे जान्न का सरल पथे आसन गड़े शय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 কাল রাত সাড়ে এগারোটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে আবু উমামা হতে বর্ণিত বলতেন তোমরা কোরআন তেলাওয়াত করবে কারণ পবিত্র কোরআন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 আমরা উত্থান পতন চডাই আনন্দ দেখুন রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় आलोचना करते मरदा सब्यस्त कर विषयत्व सब्यस्त कर विषय সুরাহাজ্জির ত্রিশ নম্বর আয়তের আল্লাহ আল্লাহ আল্লাহ রটি এই জন্য যে ওমাই শাহ এর আল্লাহ আল্লাহ রবুল আলমিনের নিদর্শন গুলোকে গুলোকে যে ব্যক্তি সত্যিকার ভাবে মর্যাদা দেবে সত্যিকার ভাবে এগুলো শ্রেষ্ঠত্বের বিষয়টি সাব্যস্ত করবে এটি হবে তার জন্য তার অন্তরের তাকোয়ার বিষয় তার অন্তরের তাকোয়াকে প্রতিষ্ঠা করার বিষয় তাকুয়া অন্তরের মধ্যে প্রতিষ্ঠা লাভের অন্যতম একটি বিষয় হিসেবে প্রমাণিত হবে তাই আল্লাহর বান্দাগণ তাদের অন্তর মধ্যে তাকোয়া লাভ করতে হলে আল্লাহ রাব্বুল আলমিনের যে শায়েরগুলো রয়েছে যে নিদর্শনগুলো রয়েছে যে নিদর্শনগুলোকে আল্লাহ রাবুল আলমিন চিহ্নিত করে দিয়েছেন বান্দাদের জন্য সেগুলোকে তাদেরকে তাওদ করতে হবে তা আদৈমের মাধ্যমে শ্রেষ্ঠত্বের মাধ্যমে মর্যাদা দানের মাধ্যমে মর্যাদা প্রদানের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিনের বান্দা নৈকুট লাভ করতে সক্ষম হবে এবং তার অন্তরের মধ্যে আল্লাহ রবুল আলমিনের তাকুয়া জাগ্রতভাবে সৃষ্টি হবে এই জন্য সুরাহাজের বত্রিশ নমাতের মধ্যেও আল্লাহ রবুল আরমিন এই বিষয়টির দৃষ্টি আকর্ষণ করেছেন সুপ্রিয় দর্শক এবার আমি আপনাদের সামনে যে বিষয়টি आलोचना करते जाहर संदार जो सम्पर्क रही एक सम्पर्क मध्य विभ्रांति आल्ला मानदार सम्पर्क हे एम जे एके बंधुत सम्पर्क अथवा एम सम्पर्क जे एकजर सके एक बारे एकाकार ग অথবা মিশিয়ে গিয়েছে এ ধরনের কোনো সম্পর্ক নাউজুবিল্লা আল্লাহ রব আলমিনের সাথে মান্দার সম্পর্কের ক্ষেত্রে অনেকগুলো দর্শন অনেক ধরনের বক্তব্য অনেক ধরনের কথা আমাদেরকে দিয়েছে এবং অনেকগুলো কথা সমাজের মধ্যে আমাদের বাঁচে এগুলোর প্রসার আছে এগুলোর প্রচলন আছে এগুলো আমরা জানি এ বিষয়ে এত বিস্তারিত আমরা আলোচনা করতে যাব না কারণ দার্শনিকদের কথা এটি শুধুমাত্র তার চিন্তা থেকে তার মগজ থেকে তার আন্দাজ অনুমান থেকে বলেছে কিন্তু আমাদের কাছে এর ছিও বিষয় রয়ে গিয়েছে আল ওয়াহিউল মনে আল্লা আলমের পক্ষ থেকে অবতীর্ণ যে ওহির মাধ্যমে রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে হেদায়তের আলো দেখিয়েছেন সে ওহির মাধ্যমে যখন আমরা দেখবো তখন দেখবো যে দার্শনিকদের এই সমস্ত বক্তব্যের কোন ভ্যালু কোন মূল্য আসলে সত্যিকার অর্থ নেই আর এর আরেকটি দলিল হচ্ছে এই দার্শনিকরা এক্ষেত্রে বিভিন্ন কথা বলেছেন ঐক্যমতে পৌঁছতে পারেননি বা কোনো সুনির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারেননি সুনির্দিষ্ট কোনো বক্তব্য দিতে পারেননি এটাই এ কথা প্রমাণ করে যে তাদের এই বক্তব্য মূলত এর কোনো ভিত্তি বা কোনো ধরনের মূল বা উৎস নেই কিন্তু আমরা দেখব আল্লাহ রবুল্লা আলমের সাথে বান্দার যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের ক্ষেত্রে আদম আলী হিসারাতাম থেকে শুরু করে সর্বশেষ নবী মাহমুদ রসুল্লাহ ইসলাম পর্যন্ত যতগুলো তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে সবগুলো তথ্যের মধ্যে কোথাও কোনো ধরনের বিভিন্ন বরং সমস্ত বক্তব্যই একই সূত্রে গাঁথা একই পর্যায়ে সমস্ত বক্তব্য দেয়া হয়েছে তাই আল্লাহ রব্বুল আলমীর সাথে বন্দার সে সম্পর্কের বিষয়গুলো সেগুলো বান্ধাকে এভাবে উপলব্ধি করতে হবে এক নম্বর বিষয়টি যেটি উপলব্ধি করতে হবে সেটি হচ্ছে আল্লাহর সাথে বান্ধার সম্পর্ক হচ্ছে হালেকের সাথে বা সম্পর্ক আল্লাহর আবিন হচ্ছেন খালেক আর বান্দা হচ্ছে মখলুক আল্লাহ হচ্ছে স্রষ্টা বান্ধা হচ্ছে সৃষ্টি সাথে মখলুকের সম্পর্ক এখানে এই চিন্তা করার কোন অস্তিত্ব এবং খালেকের মধ্যে মখলুকের অস্তিত্ব পাওয়া যায় অথবা মখলুকের মধ্যে খালেকের অস্তিত্ব পাওয়া যায় এই ধরনের কোনো চিন্তা অথবা এই ধরনের কোনো দর্শন দেওয়ার কোনো সুযোগ নেই আর এই দর্শন যারা দিয়েছে তারা কেউ আল্লাহ রবুল আলমিনকে দুনিয়ার যে সৃষ্টি আছে এই সৃষ্টির মধ্যে বিতরণ করে দিয়েছে তারা কেউ আল্লাহ রাবুল আলমিনকে এই দুনিয়ার সৃষ্টির মধ্যে প্রবেশ করতে পারে সৃষ্টির মধ্যে তিনি অনুপ্রবেশ তার রয়েছে এ কথা স্বীকার করে নিয়েছে এবং আল্লাহ রাবুল আলমিনের জন্য হাজার রকমের বিভিন্ন অবতার তারা তৈরি করে নিয়েছে এটি একেবারে বিভ্রান্ত বধ্ত চিন্তাধারা মূলত আল্লাহ রাবুল আলমীর সাথে মান্দার যে সম্পর্ক হবে সেটি হচ্ছে হালকের সাথে মখলুকের সম্পর্ক এটি প্রথম বিষয় দ্বিতীয় নম্বরের যে বিষয়টি সেটা হলো এই সম্পর্ক সম্পর্কে বান্দাকে উপলব্ধি করতে হবে এটি হচ্ছে মনিবের সাথে গোলামের সম্পর্ক এটি বন্ধু বান্ধবের সম্পর্ক নয় এটি কোনো কাছের সমপর্যায়ের ব্যক্তি সম্পর্ক নয় আমাদের মধ্যে একদল লোকের এই ধারণা আছে তারা মনে করে থাকেন যে আল্লাহ রব্বুল আলমিনের সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে এবং আল্লাহ রব্বুল আলমিন মনে হয়েছে না আমাদের খুব কাছেরই বন্ধু ফলে একদল লোক এই বিভ্রান্তির মধ্যে আছে যে তাদের ধারণা হচ্ছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই সম্পর্কে তারা বলেন যে আব্দুল কাদের জিলানি রহমতুল আলাই তিনি হচ্ছেন দস্তেগির দস্তেগির এই অর্থে যে তাদের বক্তব্যের মধ্যে এসেছে যে আব্দুল কাদের জিলানি একদিন আল্লাহ রব্বুল আলমিনের সাথে আর্শে পাইচারি করতেছিলেন হাঁটাহাটি করতেছিলেন এক পর্যায়ে বিচ্ছিল আল্লাহ রব্বুল আলমিন পরে গিয়েছেন আব্দুল কাদের জিলানি হাত ধরে আল্লাহ রবুল আলামীকে উঠিয়ে নিয়েছেন এই জন্য আব্দুল কাদের জিলানিকে তারা দস্তেগির বলে থাকে কোন সম্পর্ক নেই যদি কেউ এই কথা বলে থাকেন তিনি সত্যিকার তিনি সত্যিকার অর্থে হৃদায়তের আলো বুঝতে পারেননি আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক রয়েছে সেটি হচ্ছে মনিবের সাথে গোলামের সম্পর্ক গোলামকে নির্দেশ দেয়া হয়েছে কাজ করার জন্য গোলামকে নিষেধ করা হয়েছে সুনির্দিষ্ট কাজ থেকে বিরত থাকার জন্য গোলাম এই দায়িত্ব পালন করার মাধ্যমে মুরিবের সাথে সম্পর্ক তৈরি করবে সুতরাং এই সম্পর্ককে ওই পর্যায়ের সম্পর্ক বলার কোনো সুযোগ নেই যে এই সম্পর্কের কথা এই অল্প আগে সুবিবাদী দর্শন থেকে আমরা পেয়েছি বা শুনেছি সুপ্রিয় দর্শক তাই ইমানদার ব্যক্তি আল্লাহ রব্দুল আলমীর সাথে তার সম্পর্কের বিষয়টি একেবারে স্পষ্ট করে তাকে জানবে যেটি হচ্ছে মুনিবের সাথে গোলামের সম্পর্ক থার্ড যে পয়েন্টটি সেটা হল মাহবুদের সাথে বান্দার সম্পর্ক আল্লাহর্বুল আলমিন হচ্ছে মাহবুদ বান্দার যত ইবাদ আছে যত হক আছে যেগুলো আল্লাহ রব্লুল আলমিনের জন্য অবধারিত যেগুলো একমাত্র আল্লাহ রব্লুল আলমিন ছাড়া আর কারোর জন্য করার বৈধতা নেই এই সমস্ত হকের ক্ষেত্রে বান্দা আল্লাহ রাব্বুল আলমিন ছাড়া আর কার জন্য করতে পারবে না তিনি হচ্ছেন মাহবুদ বান্দা হচ্ছে আব্দ সুতরাং মাহবুদের সাথে আবদের যে সম্পর্ক রয়েছে গোলামের যে সম্পর্ক রয়েছে এই সম্পর্ক জানতে হবে এই জন্য আল্লাহ আব্বুল আলমিনদেরকে যখন সম্মানিত করেছেন মর্যাদা দিয়েছেন শুধুমাত্র অবুদীয়তের এই তাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন রসুল হুদাসাল্লাহ ইসলামকে যখন ইসরা করলেন মেয়ে রাজে নিয়ে গেলেন সেখানে কোরআন ক্রিম এসরা ইসরায়েলের মধ্যে অথবা ইসরা এর মধ্যে আল্লাহ তারা বলেছেন ফলে রসুল্লাম ওই বিষয়ে বলেছেন যে তোমরা আমার ব্যাপারে এমন ভাবে বাড়াবাড়ি করোনা যেমনি ভাবে খ্রিস্টানরা নারা এমনি মরিয়মরি ব্যাপারে বাড়াবাড়ি করেছে বরং নির্দেশের অনুসরণ করতে পেরেছেন এই জন্য মর্যাদার বিষয় হিসেবে তুলে ধরেছেন ফকুল আবদুল্লাহি ও সুতরাং আমার ব্যাপারে যদি তোমরা বলতে চাও আমার ব্যাপারে যদি তোমাদের কোন বক্তব্য থাকে সেই বক্তব্য হচ্ছে তোমরা বলবে আবদুল্লাহ আল্লাহবান্দা এবং তার আসুল সুপ্রিয় দর্শক ভাই বোনেরা বুঝতে পেরেছেন আল্লাহ হাবুল আলমীর সাথে যে সম্পর্কের উল্লেখ করেছে হচ্ছে মাবুদের সাথে আবদের যে সম্পর্ক সেটি এটাকে আমাদেরকে বুঝতে হবে এই সম্পর্ক কিন্তু অন্য ধরনের কোনো সম্পর্ক নয় তাই এই পয়েন্ট যদি সত্যিকার ভাবে কোনো ব্যক্তি উপলব্ধি করতে পারে তাহলে সে ব্যক্তি আল্লাহ হাব্বুল সাথে তার যে সম্পর্ক হবে একজন মুসলিম ব্যক্তি একজন আল্লার বান্দা অথবা একজন ইমানদার ব্যক্তি তার রব তার মুনি তার মা তার খালেকের সাথে যে সম্পর্ক হবে সে সম্পর্কটি সে সত্যিকার ভাবে বুঝতে পারবে এবং সেই সম্পর্কের ক্ষেত্রে সে বিভ্রান্ত বা পথ্রষ্ট হবে না তাকে অন্য কোনো সম্পর্কের কথা আলোচনা করে কেউ পথ করতে পারবে না কারণ তার কাছে জানাচ্ছ যে তার আল্লাহর সাথে কি সম্পর্ক হবে সে বিষয়টি আল্লাহ হাব্বুল আলমিন আগেই জানিয়ে দিয়েছেন সুতরাং সেখানে কোনো বিভ্রান্তি আসার সুযোগ থাকবে না তাই সুপ্রিয় দর্শক আমরা এখন আপনাদের সামনে যে বিষয়গুলো আলোচনা করবো সেটি হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলমিনের সাথে আমাদের যে সম্পর্ক রয়েছে এই সম্পর্ককে নিবিড় ও মজবুত করার জন্য আমরা যে করণীয় দিকগুলো আছে সেই করণীয় দিকগুলো প্রথমে আলোচনা করব তারপর যে দিকগুলো বর্জনীয় আছে সেই বর্জনীয় দিকগুলো আপনাদের সামনে তুলে ধরব কিন্তু আজকের এই পর্বে সেই আলোচনা তুলে ধরার সুযোগ নেই শুধু আজকের এই পর্বে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো যে আল্লাহ রাবুল আলমীর সাথে আমাদের সম্পর্ককে নিবিড় করতে হলে আল্লাহ রাব্বুল আলমীর সাথে আমাদের সম্পর্ক কেমন হবে কোন ধরনের সম্পর্ক হবে এবং সম্পর্কের ধরনগুলো কি কি এবং এই সম্পর্কটি আসলে সত্যিকার অর্থে কি এই ক্ষেত্রে যাতে আমরা বিভ্রান্ত না হই এই আলোচনাকে সত্যিকারভাবে উপলব্ধি করার চেষ্টা করুন সুপ্রিয় দর্শক আমাদের সময় শেষ হয়ে গিয়েছে এখানে আমরা বিদায় নিচ্ছি আগামী পর্বে ইনশাল্লাহতলা এই বিষয়ে আরও আলোচনা করব আপনারা সবাই ভালো থাকুন আপনারা আগামী পর্বে আমাদের সাথে শেয়ার করবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি রবিন আসসালকুম বরহমুল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 डायल कर डर जक शनिवार रे सात पुनः सम्प्रचार सकाल साढ़े नशे बीस टी बांगल है